أما بعد بالله من بسم الله الرحمن الرحيم রে কেমে সবচে ছোট সুর মাত্র তিনটি এত তাও আবার সংক্ষিপ্ত এই করে থাকেন মুফে কারণ সম্পর্কে পরে আলোচনা করব আর এর আগের কারণ যেটি তা হচ্ছে শহী মুসলিমের রেওয়া বিন মালিক রদিয়াল্লাহ মানহু বর্ণনা করেন আমাদের মাঝে ছিলেন এমনি মুহূর্তে হালকা একটু তার নিদ্রা আশ্রম মাথা ঝুঁকিয়ে যেমন একটু ঘুমালেন তারপরে মৃদু হাসি দিয়ে তার মাথা তুললেন আমরা বললাম কি কারণে আপনি তখন একটি রসুন নাজিল হয়েছে তারপর বললেন তারপর বললেন আল্লাহ রসুন তোমরা কি জানো কাউসার কি हमरा बोललाम আল্লাহ ورسوله اعلم الله اكثر رسول বেশি জানেন <تصفيق> قال وهنا الله الرسول صلى الله عليه وسلم বললেন فانه نهر وعدنيه ربي عز وجل عليه خير كثير هو حوض ترد عليه أمتي يوم القيامة آنيته عدد النجوم فيختلج العبد منهم فأقول ربي إنه من أمتي فيقول ما تدري ما أحدث ما أحدث بعدك الله رسول صلى الله عليه وسلم جهون صحاباتك پرسنوك اللهم تمرك جانون كوثر کی ترابل لهم الله رسول بشي جانا এটি তাদের জবাব ছিল আল্লাহ প্রশ্ন করতেন বুঝা গেলছেন আমরা কি বলি কিনা হ্যাঁ প্রমাণিত আছে আল্লাহ রসুন আপনারা কি বিষয়ে জানেন বলবেন ঠিক না জানেন না বলবেন না। কারন এই হচ্ছে একটি নদী যে নেহরের ওয়াদা আমার সাথে করেছেন আমার রবহান তারপর বললেন এটা হচ্ছে একটি হাউ চৌবচ্চা যে হাউদে খেয়ামতের দিন আমার উম্মতেরা আমার কাছে আসবে পানি খাওয়ার জন্য সুবাহ এই এই হাউদের কাছে যেসব পানপাত্র থাকবে সব থাকবে আহ আজাদুজুম তারকার মতো এত সংখ্যা আমার কাছে এরকম পাত্র থাকবে মানুষেরা ওখান থেকে হাউজের কাউ থেকে পানি পান করার জন্য আর নিজে তার হাত মুবারক দ্বারা তার উম্মকে পানি পান করাবেন এই হাওজের কেয়ামতের দিন আর এই হাউজের পানি কোর্থেকে আসবে ওই জান্নাতের নাহার থেকে বুঝলেন তো কারণ হাউদে কি পানি আছে না অন্য পানি জান্ন আর এই হচ্ছে হাউদ আল্লাহ রসুন সোল্ল ইসলামের উম্মতেরা ওখান থেকে পানি পান করবে আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই জায়গায় জিজ্ঞেস আমরা নবী করিম সাল আলী ইসলামের হাউস থেকে নবী করিম সাল ইসলামের হাত মুবারক দ্বারা পানি পান করতে চাই সবাই চান তাহলে একটু হাত তোলেন আমিও চাই এবারে যদি চাই তাহলে কিন্তু নবী করিম সাল আলিহ্লামের তরিকার উপর চলতে হবে নবী করিম সাল ইসলামকে আদর্শ রূপে মানতে হবে যেসব করা সবাদিব সেগুলো আমল করতে হবে পালন করতে হবে আর যেসব কাজ হারাম ওগুলো থেকে দূরে থাকতে হবে যেসব কাজ ক্ষেত্রে হোক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক যাবতীয় কাজে আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলামের তরিকার অনুসরণ করতে হবে কি বলে নিশা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে অভিজ্ঞ দাও একথা কেন বললাম আপনাদের থেকে এই ওয়াদা বা অঙ্গীকার নেওয়া হল কারণ সামনে আসছি হাদিস শোনেন আল্লাহ রসুল বলছেন এমনি মুহূর্তে এক ব্যক্তিকে এক বান্দাকে আমার কাছে আসতে বাধা প্রদান করা হবে তখন আমি বলব রব্বি ইনাহি হে আমার রব এটা তো আমার উম্মত কি বলবেন হে তাই আমার উম্মত ওকে বাধা দেয়া হচ্ছে কেন তখন এই হাদিসে সরাসরি এরকম বলছেন তুমি জানো না তোমার পরে সে কি জিনিস বা কি কি আমলের নতুন ভাবে আবিষ্কার করেছে তাহলে এটা কি হচ্ছে না তাহলে নিরপক্ষ থেকে যে আমল করা হবে এটা হবে বিদাত দলিল ছাড়া যে আমল করা হবে এটা হবে বিদাত আপনি বলবেন না বড় আলিম বলেছে বড় বিদ্যান বলেছেন বড় বিদ্যান দলিল আমাদের জন্য না আমাদের দলিল্ম নতুন নতুন কত বিদাতের আবিষ্কার হয়েছে আর মানুষরা যখন বুঝে এই বিদাত ওই বিদ্যান বলে এটা করলে দোয়া কবুল হয় তাই না ওই যে বুহারি খতম আনুষ্ঠানিকভাবে যেটা করা হয় আবার লোকজন অ্যানাউন্সমেন্ট করে লোকজন কি জড়ো করা হয় তাদের ধারণা বুহারি খতম করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই ধারণা কে সামনের রেখেই তো করে না অন্য কোনো ধারণা জিজ্ঞেস করবে সংকলন করেছেন আল্লাহ রসুন তারা কি এরকম হাদিস পরে দোয়া করেছেন কোন জায়গায় আছে আল্লাহ রসুন করেছেন সাহাবাগণ করেছেন আল্লাহ রসুন ইসলামের সাহাবাদের সাহবাগন করেছেন নবী করিম সোল্লা ইসলামের সাহাবাদের সাহাবাদের সাহাবাগণ করেছেন এর কোন প্রমাণ নেই আমার যা মনে হয় ইমাম আবু হানিভা থেকে তার প্রমাণ নেই তার প্রমাণ নেই প্রমাণ নেই আচ্ছা এরা ইমাম বহারির আগে না পড়ে আর বললেন আপনারা আগে না পড়ে আচ্ছা বললেন আগে তাহলে যারা বলেন আমরা ইমাম আবু হানিবাকে অনুসরণ করি হানিবা তো বহারি বহারি ছিল আর আমি বললাম তারা পড়ে এরকম দোয়া করেছেন যে নবীর হাদিস তারপরে দোয়া করলে দোয়া কবুল হবে এরকম প্রমাণ নাই এই জায়গায় মুহাম্মদ সাল্ল ইসলাম বলেছেন একটা উদাহরণ দেখালাম মাত্র এর থেকে আপনার আরো নাম লিলেন অমুক বড় মহাদিস আর কাজ করলেন নবী করিম সোল এর তরিকা ভিন্ন এটা আল্লাহ আপনি বাংলাদেশে গিয়ে চাপের সম্মুখীন হয় বা ইন্ডিয়ায় গিয়ে চাপের সম্মুখীন হয় বেদাত করবেন না বেদাত করবেন এখন কি আগের জমানা মানুষ আজ স্বাধীন থাকতে চায় পৃথিবীতে কোন জায়গায় আছে স্বাধীনতা নিয়েছে না তাদেরকে মজলুম মনে করা হয় উপস্থিত সময় মনে করা হয় না হক বলতে পারবেন না আর বসে থাকবেন নাস্তিকরা নাস্তিকবাদ চর্চা করতে পারছে আর আপনি কোরআন আর সুন্নার চর্চা করতে পারেন করবেন এক্ষেত্রে বাধা আছে এটা কি হতে পারে আমি শুনে অবাক যখন কোন এক বিদ্যান্তি শুনলাম তিনি বলছেন উপস্থিত সময়ে বিভিন্ন মসজিদে দেখা যায় হঠাৎ করে ছেলেরা ইমাম সাহেব বলছেন বল আর তারা জুড়ে উঠে আমিন এটা নাকি নতুন একটা ফিতনা আপনার নতুন ফিতনা না এটা নবীর শূন্য হক বলছি হকের জন্য যারা হক বলে যাচ্ছে পৃথিবীর বুকে যদি তারা নিয়ে থালিস হয় তাহলে সব পাবে আর যদি নিয়ে থালিস নেয় সব নষ্ট হয়ে যাবে জুড়ে আমিন বলা আল্লাহ রসুন সাল্লাস্লাম নিজে জুড়ে আমিন বলেছেন সাহাবে একরাম নিজে জুড়ে আমিন বলেছেন কলাফায় রাশিদ্দিন জুড়ে আমিন বলেছেন এমন কি তুমি যে ব্যক্তি বলেছ তোমার মহাদ যারা তারাও তারাও বলেন এটাও শূন্যত এটাও শূন্যত কিন্তু তারা বলেন যারা বিজ্ঞ আলেম কোন বিজ্ঞ এখানে আমি উপস্থিত আমি তাদের বলছি। আমি তাদের বই পুস্তক পড়েছি অনেক পড়েছি আরও পড়বেন তিনি বলেছেন উভয়টাই শূন্যত কিন্তু আমরা হানফি মধহবের লুক্ট এইটা তোর আমি বলি যেহেতু তারা বলছেন উভয়টাই শূন্যত তাহলে তার মনীষীদের দৃষ্টিতেই ওইটা হচ্ছে শূন্য শূন্য কিনা কিন্তু তারা এটাকে অগ্রাধিকার দেয় তাহলে এটা কি ফিতনা হলো তোমার মনীষীদের তৌফিক দান করুন তৌফিক দান করুন এরকম কথা আপনারা কর্ণপাত করবেন না এদের কথা শুনবেন না যেটা হাজি স্পষ্ট এটা না। আমার নবী মুদ রাহুল বলেছেন যখন বলে তখন তুমরা আমিন বলবে অন্য ফর্মে বলেছেন সাল্লাম ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে কারণ যার আমিনের সাথে আল্লাহ আমাদেরকে কৃপন বানাবেন কেন আমরা জুড়ে বলবো আমিন বলো আল্লাহ নবীর যারা জিয়ে চেষ্টা করছে নবী করিম সালের সুন্ন তারা ইনশা আল্লাহ যারা এইসম এর সুন্দর চর্চা করুন সবাই ইনশাআল্লাহ আরো অনেক কথা আছে আমি একটা উদাহরণ দিলাম এই দর্শের মাত্র বলছেন আমার কাছে আসবে পানি পান করার জন্য যখন আসতে পারবে না আল্লাহ রসুন সাল্লা বলবেন ও তো আমার উম্মত আপনারা বাধা দিচ্ছেন কেন তাই না তিনি দেখবেন ও তার উম্মত সাল্লাহ আর আল্লাহ রসুল সাল্লাম তার উম্মত চিরকম কিরকম কিরকম চিনবেন অঙ্গ অঙ্গগুলি দেখে অঙ্গ গুলি দেখে কাল কেয়ামতের দিনের অঙ্গ অঙ্গগুলি উজ্জ্বল থাকবে চমকালো থাকবে জমকালো থাকবে সুহান এগুলো দেখবেন আর নবী করিম সালাম তার উম্মত কে চিনবেন এবারে বুঝা গেল সে নমাজি ছিল ছিল কিনা বুঝা গেল সে ওজুর আদায়কারী ছিল কিন্তু বেদাত করত যার ফলে নবী করিম তাই শুধু নমাজ পড়লে থেকেও বাঁচতে হবে ইমাম নবী রহমতুল্লাহ আলী হাদিস কারণ এই হাদিস বিভিন্নভাবে উল্লেখ হয়েছে কোন এক জায়গায় তিনি বলেছেন এর মধ্যে যারা কবিরা গুণা করে তারাও স্বামী যারা আল্লাহ না মদ খাওয়া ঘুষ খাওয়া চুকলি করা সুদ খাওয়া ইত্যাদি এগুলা কি কবিরাগুনা কিনা যারা কবিরা বিশেষ করে ফাহাস তাই আমরা ইনশাল বেদা তো করবো না আর আরেকটা গুন্ডা সিডিক তো করবেনই না সিড়ি কের পর দ্বিতীয় নম্বর বেদা আরেকটা গুন্ডা কবিরা বাঁচার চেষ্টা করবেন আমি এখন উদাহরণ দিব না বুঝতে পারছেন কিন্তু দেখেন এই যে কবধর এই কবথর সম্পর্কে আল্লাহ রসুন সাল্লামকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হলো يعني في الجنة الله أكبر أشد بياضا من اللبن وأحلا من العسل فيها طير أعناقها كأعناق الجزر قال عمر إن هذه لناعمة قال رسول الله صلى الله عليه وسلم أكلتها أحسن منها إمام ترمذي বললেন এই কবস্থার বলছেন এটি হচ্ছে একটি নদী নাহার যে নাহর রব্বুল আলমিন আল্লাহ মাকে দান করেছেন ওইটা কোন জায়গায় জান্নাতে তাইলে হাওয়াদের কথার একটা আর জান্নাতের নদী সাদা হবে ওই জান্নাতের ওই যে নাহার কৌথর নাহারের পানি সুহানা বুঝা গেল দুধ একটা আর যখন দই হয় তার মধ্যে বেশ কম হয় কিনা তাহলে আসল কোনটা লেবেন লবণ মানে দুধ দই বলবেন না এরপরে আসাল মদি মিষ্টি আমরা এখানে খুঁজে খুঁজে পাই না মধু আপনি বলবেন কাশ্মীর মধু বলবেন আপনার বাঙ্গালী সুন্দরবনের মধু বলু পাওয়া যায় না অনেক সময় আছে মৌচাক দেখিয়ে দেয় হ্যাঁ বাংলার অবস্থা না তো বাংলাদেশে একদম আর একটা বলেন আচ্ছা আমি বললাম বেজাল বেজালবিহীন মধু বর্তমানে পাওয়া যায় দুষ্কর আচ্ছা এত ছোট্ট যদি আসল মধু আপনি পেয়ে যান আছে আলহামদুলিল্লাহ আমি বলিনি যে আসল মধু খেলে কতটুকু শরীরের জন্য কতটুকু ফায়দা আল্লাহ রসুন সাল আলী ইসলাম বলেছেন মধুর মধ্যে শিফা রয়েছে সুবাহ অর্থাৎ কয়েকটি জিনিসের শিফা এর মধ্যে দেখতে হচ্ছে মধু নিজে বলেছেন আল্লাহ হবে আরো বেশি খাবার যখন খাবেন আপনি আরাম পাবেন ওই পানি খেয়ে কোন পানি জান্নাতের। নদীর পানি সুবাহ মুব হাত মুখ জন্নতে গিয়ে জন্নতি না সেই কৌথর নদীর পানি পান করার তৌফিক দর আল্লাহ রসুন বলেন नदीतेम बड़ो बड़ पाखी घर ओटे घर मतलब कत बड़ा बर्तमान देखें देखें विशाल विशाल एक एक हरिण पर्त स्वीकार कर देखें नहीं हरिण पर्त नहीं जाए शुभानल्ला এটা ওই ইয়েতে দেখা যায় নেয়াস্তব্লা মনে হয় সত্য হলে সত্য নাকি এটা ভাই আপনারা যারা দেখেছেন পাখি কত বড় হবে আল্লাহ রসুন বলেছেন আনা মানে তাদের ঘাড় এইসব পাখিদের ঘাড় হবে আনা কিল জুজুর জাজুর এর মানে কি উঠ তখন আমার খাবারে খুব মজা তাই না আর খুব নরম খুব নরম তাই না এই জন্য এখানে আপনারা দেখছেন আমরা সৌদিতে আছি হাসি বুজি হাসি কে বলে উঠের বাছরকে তাই তো ছোট বাছর ছোট হ্যাঁ তার গোষ্ঠ কিরকম খুব মজা তাহলে বড় উটের আমি কিনেছি এই জন্য বলছি বড় উঠে গুস্ত এক কিলো হচ্ছে সতেরো রিয়াল আঠারো রিয়াল এরকম আর ওইটা বলছে চল্লিশ রিয়াল হাসি সেদিন এক জায়গায় দেখলাম ও বলছে এখানে পাওয়া যায় ত্রিশ রিয়ালে হাসি কিলো সাড়ে আদিন রিয়াল লিখা তাহলে বোঝা গেল হাসির কত ইজ্জত হ্যাঁ আর এর আহ গুস্তাও খুব মজবুত যদি এরকম হয় তাহলে পাখি যদি ভালো এরকম পাখি হয় পাখির তাহলে কত মজা হবে শুভানাল্লাহ বলেন তাহলে জান্নাতে যদি যান হ্যাঁ ওই নদীর পাড়েই থাকে এইসব পাখি ওগুলি খাবেন আপনি ইনশাল্লাহ দুনিয়াতে কয়েকদিন পাখি খেয়েছেন একটু হিসেব করো মাছ তো অনেক খেয়েছ পাখি ক্ষয় তুই খাচ্ছ অনেক জায়গায় পাওয়া যায় না পাখি ভাই আগে আমরা ছোটবেলা পেতাম হাটে গাটে মাঠে যে কোন জায়গায় পাওয়া যেত এখন পাওয়া যায় না মনে হচ্ছে দুঃপ্রাপ্য হয়ে যাচ্ছে এখন পয়সা আছে কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে না আগে মানুষ গরিব ছিল মাছে নদীতে পুকুরে নদীতে পুকুরে সব জায়গায় মাছ পাওয়া যেত বড় মাছ ছোট মাছ চিংড়ি মাছ ভালো মাছ হ্যাঁ সবই এখন কবে পাওয়া যায় হ্যাঁ রে হাই ইলিশ মাছ কত মজা এখন কতটা পাচ্ছেন আর আমি যে এলাকার ইলিশ মাছ খুব ভালো বুঝতে পারছেন এর মতো তুলনা হয় না আপনাদের ওই ইলিশের পদ্মার ইলিশের কোনো তুলনা এই ইলিশের সাথে আমরা খেয়েছি ছোটবেলা কিন্তু এখন পাওয়া যায় না একটু পাবেন না হয়তো সারাদিন এরকম চক্কর দিয়ে জাল মেরে জাল নিয়ে এরকম নৌকা জাল নিয়ে শিকার করবে না এখন আর পাওয়া যাবে না সারাদিন আল্লাহ আল্লাহ আগে রোহন করতো বেশি মানুষের ভালো হলুস ছিল ভালো যার ফলে আল্লাহ দিতেন তাদেরকে এখন পয়সা হয়েছে টাকা পয়সা জিয়াদা। দা কিন্তু হচ্ছে কি ফ্রিজের জিনিস খেলেন খেলেন তো ফ্রিজের ভালো সব জিনিস খাচ্ছেন টাটকা জিনিস পাওয়া যায় না যার পরে গ্যাস আর যায় না সত্য বললাম না মিথ্যা আমি বললাম অসুবিধা নেই আমার তো বয়স চল্লিশ করলাম তোমার বয়স কত বলে বিশ বেশ কিছু না বাইশ বেশ কিছু না পঁচিশ কিন্তু গ্যাস ছাড়ে সত্য না মিথ্যা কারণটা কি ওই ফ্রিজের খাবার টাকা পয়সা গরিবরা বুঝে না আল্লা দিকে রুজু করো আলমিন তোমাদেরকে সব সময় টাটকা জিনিস খাওয়াবে ইনশাল আর আমরা যারা মুসলমানের ইয়ে খাবেন আপনি ইনশাআল্লাহ ওমরুল বলছেন এত সুন্দর এত ভালো পাখিগুলি তখন আল্লাহ রসুন সোল্ল ইসাম বললেন যারা এই পাখি পাখিগুলি খাবে ওরা কিন্তু এই এইসব পাখি থেকে আরো অনেক সুন্দর আরো অনেক ভালো আমাদের বিশ্বাস জান্নাত আছে নাস্তিক তো না বেঈমান তো না কাবির তো না কাহির মালা গেলে আর উঠবে না তাদের বিশ্বাস ও কাবির চিরকাল জাহান নামে যাবে আর আমাদের আকিদা বিশ্বাস আমরা মরবো আবার উঠবো রবীন্দ্র আমাদের আশা মাফ করবেন কি না ইনশাল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আর আমাদেরকে জান্নাত দিও আল্লাহ নবী সালামের সাথে আমাদেরকে জান্নাত রাখোলা তারা কিয়ামতিনের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে থাকবে আল্লাহর সাথে থাকবে এবারে সমস্ত নেকাদের প্রধান প্রধান কে বলেন বারক দ্বারা হাওয়াজে কাউরের পানি পান করব কিন্তু কথা হচ্ছে সিরিক বেদায় আল্লাহ নাফর মারি থেকে বাঁচতে হবে বিশেষ করে সিরিক তো একটু বার কোনটা কবিরা তুই কেউ বাঁচবো তাই পেয়ে যাবো ঠিক না কারণ আল্লাহ বলেননি যে আমি সবাইকে মাফ করে দেব বলেননি আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা তাকে আমি মাফ করবো বলেননি কিন্তু লিমাই যাকে চান তাকে মাফ করব। তাই আমাদের উচিত আমরা কবিরা গুণা থেকে বাঁচবো কিন্তু কিছু হয়ে যায় সাথে সাথে দিকে রবীন্দ্র করে ফিরে আসব। কিন্তু আমি আমি বলছি আমি তো জানি না আপনি একটা গুণায় লিপ্ত আছে বললেন কোন অসম এক বছর পর গুণা ছাড়ব হবে যদি এর ভিতরে মত আসে আপনি হারামে কামাই করেন ঠিক না হারাম কমায় বলছে হারামে কামাই করছি তা অসুবিধা নেই এই তো আরো কিছুদিন পর দুই তিন মাস পরে দিবো একটা বিল্ডিং করে দেওয়ার পরে এই ব্যবসায় এটা ছেড়ে দিব মধ্যে সন্দেহ আছে সুবাহ আপনি কি বলেন এটা ঠিক হলো তোমার এই এবার হবে কুটি কুটি কুটি আরেকটি হাজি শুনেন এই কথা ক্ষেত্রে আল্লাহ রসুন বলেছেন আমি জান্নাতে একটি নদী দেখতে পেলাম যার দুই কিনারা দুই পার্শ্ব দেশে মানিক মুক্তা আর মুতির তাবু রয়েছে সুবাহানিসের তাবু মুবু মুতি মানিক মুক্তার তাবু সুবাহান কি বলেন নদীর পার্শে যদি কোন রকম কোন রকম করে একটা কুড়িগর বানিয়ে যদি আপনি থাকেন আর এরকম স্বচ্ছ পানির নদী হয় কোন দূষণ আপনি কি মনে করেন মুমতাজ বলবেন কিনা কক্সবাজারের সেই সমুদ্র তীরে যদি আপনার বাড়ি হয় একটা বিল্ডিং করতে পারেন তাহলে আপনি কত বড় ধনী হয়ে গেলেন আর কত বড় মানে সচ্ছল হয়ে গেছেন কত বড় সুখী হয়ে গেছেন তাই না আর ওই নদী দেখছেন তখন কি আল্লাহ রসুন বলেন এই নহর হচ্ছে আমার মোহাম্মদ আল্লাহ তাকে দান করেছেন বলছেন ওই জন্য যখন আল্লাহ রসুন আমি যখন দেখলাম একটি আমি বললাম হে জিবিল টা কি তখন জিব্রিল আলী ইসলাম বললেন এ হচ্ছে ওই কৌধর নদী কৌধর নাহর আল্লাহ রা আপনাকে দান করেছেন যখন আল্লাহ রসুন আকাশ চড়লেন উপরে রজনীতে তখন তিনি বলছেন আতই আলা আল্লাহরিন একটি নদীতে আসলাম মুক্তার মুজৌফ মানে গর্ত করা খুদাই করা মানিক মুক্তার তাবু সুবাহান আমি বললাম আমি ওই সময় যে জিনিসের উপর দিয়ে পানি প্রবাহিত আছে তাতে আমি একটু হাত লাগালাম ওই সময় আমি দেখলাম তা থেকে মিস এমন মিসকের সুগন্ধি বের হচ্ছে যার থেকে শুধু সুগন্ধি বের হয় সুগন্ধি বের হয় শুভান করেছেন শুভান এই গেল শুধু কাউসারের ব্যাখ্যা তাই না তাহলে সময় যেহেতু কমে গেছে শুধু আমি কাউসারের এই আয়াতের তরজমা করব। আর এর ব্যাখ্যা আগামী সপ্তাহে ইনশাল কিন্তু আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম আছে বাইরে আল্লাহ একটু পরে প্রোগ্রাম সম্পর্কে আলোচনা হবে রানি সবাই জানেন কারো ঘুম আসেনি কাউকে দেখলাম জিমাতে আমি দেখছি তো আলহামদুলিল্লাহ বলি সবাই আল্লাহ শুকুর তাহলে বোঝা গেল আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের আগ্রহ আছে তাহলে এখানেও ঘুম আসবে না কে দিন আর ঘুমাবো ইন আল্লাহ কারণ জান্নাতির জন্য ঘুম বাদ দিয়েছি তাই না আর ভাই আপনি যখন ঘুমান তখন কিছু বুঝতে পারেন একজন যদি আপনার গলায় ছড়িয়ে লাগে কি বুঝবেন বুঝবেন একটা কথা বললাম তখন নবীর করিম সোলাই বলছেন হচ্ছে মউতের ভাই যখন জন্নত চাইবেন আল্লাহর কাছে তখন জন্নতুল ফিরদোষ চাইবেন কারণ আল্লাহ রসুন বলেছেন যখন তোমরা জন্নাতের কোথাও ভিক্ষা করো আল্লাহর কাছে তখন জন্নতুল ফিরদোষ এর কথা বলো কারণ জন্মাতের উপরে আর এই জন্দোসের উপরে অন্য সব জন্নাতে খাবার তাবার সবকিছু সাপ্লাই দেওয়া হয় তাহলে কোন জন্নাতে যেতে চান জান্নাতুল ফিরদো যেতে চান যদি যেতে চান তাহলে জন্নাতি কাজ করবেন সেন্টারে আসবেন লোকজনকে আরো দলদল করে নিয়ে আসার চেষ্টা করবেন শুধু নিজে বসলে হবে না জান্নাতের পথ দেখানো উচিত এবার আপনি যখন নিজে জান্নাতের পথে আছেন আরেকজনকে পথ দেখালেন রব্লা আলামিন বলবে আমার বান্দাকে আমি বঞ্চিত করব না যেহেতু সেই আশাই অগ্রসর হয়েছে তাই আমি কোন ব্যক্তি জ্ঞান শিখার জন্য কোন পথ অতিক্রম করে রবাহিন এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তাহলে জান্নাত পেতে চাই তাতে আমরা অগ্রসর হই আর লোকজনকে নিয়ে আসি আচ্ছা তরজমা। নিশ্চয় আমি আপনাকে আপনারা শুনলেন এখন ইমাম বহু কল্যাণ এক দুই কল্যাণ না তাই বহু কল্যাণ আগামী সপ্তাহে বহু কল্যাণের ব্যাখ্যা আসবে এরপর বলেন ফসলি কেহার অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সলাগ পড়ুন কার জন্য একমাত্র একমাত্র জন্য সলাদমাত্র আল্লা আল্লাহকে ভয় করে সালাদ আপনি যদি সলাদ পড়েন এজন্য যে অমুক কোম্পানি বা অমুক মহাশেষা অমুক প্রতিষ্ঠান অমুক প্রপেসন সেন্টার অমুক দিনী সেন্টার ওরা হজে নিবে না যদি নামাজ না পড়ি তাই নমাজ পড়লেন বলেন কি এই নমাজ কবুল হবে আর দেখেছেন কত পয়সা তাহলে আগামী বছর কত হবে কারণ আপনি হয়তো বলতে না না আগামী বছর কমবে কি কিরকম কমে কোনো জিনিস বাড়লে কমে নাকি কোন দিন করবে আমি শুধু বাড়ছেই বাড়ছে আবার কেউ সরকারের পক্ষ থেকে নির্দেশ দাম বাড়াবো না কিন্তু বেড়ে যাচ্ছে আমরা কি করবো এরকম বলছি বললাম কোন ব্যবসায়ী তাহলে আপনি সালাত পড়বেন আল্লাহামের কাছ থেকে দোষ টাকা দিয়ে তুমি কিন্তু তুমি জানো তুমি নিয়ম মতো পড়ো না ইমামের কাছে গেলে সব ইমাম তার না সে মনে জাহিল ইমাম কি মূর্খ কিছু বলে বুঝেনা হ্যাঁ আমার কাছে আমার ইজ্জত হ্যাঁ নমাজ পড়ে ইসলি অত তো হয়তো চাই পড়ে না পাঁচ অধি পড়ে না কোন এক ভাই আমাকে বলেছে একে আমি মনে কখনো দেখিনি এই মসজিদ নম্বর আমাদের ইন্ডিয়ান ভাই দুইবার কো একবার ভাই মুক্তি মাসা আল্লাহ সময়ে যেখানে আমি পড়াই বলতে কি বলবেন শুধু নয় সবার আগে মসজিদে হান আল্লাহ বললাম না মিথ্যা মহাজুদ্দিন নাই হাজা সে মহাজ ইমাম নাই কোন সময় হাজা নাই তো যদি কেউ ভালো হয় তাহলে ওকে সামনে দেয় আরেকটা জিনিস আলহামদুল্লাহ বেদাতি হলে ঠিক আছে বেদাতি না জাজা খেব সে আমাকে বলেছে ও দিয়ে দিয়েছে জীবনে দেখিনি তাহলে এই যেন মাস এবারে যদি পড়েন কেন পড়লো বলেন তো মুশকিলা মিথ্যা বিত্যা তাই না ওখানে গিয়ে বলা করে তোমা করে না তাহলে আল্লাহ মাফ করে দিবি ইনশাল কারণ আমাদের কাছে না তো এটা কার কাছে কিন্তু আমরা সতর্ক করার মালিক সতর্ক করার বা অধিকার রবুল আলমী আমাদেরকে দিয়েছে আমরা সতর্ক করব কিন্তু মাফ করা না তুমি গেছো আল্লাহ আর গুণা করবো না আর নমাজ আমাকে এখন থেকে আর কখনো নমাজ যেন আমরা না ছাড়ি আল্লাহ না ছাড়ি সেই তো অভিজ্ঞীয় যদি এরকম ভালো করে আল্লাহর কাছে বলে তাহলে আল্লাহ কবুল করবে না কিনা ইনশাল কিন্তু তোমার নিয়তি করব তো দোয়া করবে কি রকম এরকম ঠিক আছে ও মাঝে মধ্যে জাকাত দে আমাকেও দিবে কি ফায়দা আর না হয় মাঝে মধ্যে কি নমাজ পড়লে জাকাত না ও মাঝে মধ্যে বকশিস দে আমাকে দিবে তো এইটা আল্লাহর জন্য হলো ফসলিল রিকা মন রাখবেন বড় দেখবেন রব্বুল আলমিন তার নিশাল ফসল রা কর্লা কার্য সালুসুখি লিল আপনি বলুন আলামী সলাৎকার জন্য পড়ব কোরবানি কার জন্য করবো যেকোনো হেফাজত কার জন্য করবো সবই আল্লাহর জন্য এবার আপনি কুরবানি করলেন গত বছর কি অল্প হ্যাঁ এক বকরি দিয়ে দিয়েছি এখন কিন্তু সাত বকরি দেবো তাই না অথবা বলে না আমি আমাদের দেশে পশ্চিমবঙ্গে এনডিয়ার উট নাই একটা কথা বললাম বাংলাদেশে উঠ নাই বলছো রাজস্থান থেকে নিয়ে আসবে। আচ্ছা ও তো পশ্চিমবঙ্গের ভিতরে এনডিআর ভিতর মুশকিল আসা কিন্তু বাংলাদেশ আমি পাকিস্তান থেকে নিয়ে আসবো বা রাজিস্তান থেকে পয়সা কত লাগবে এরকম করে কিনা আছে বড় ধোনি যারা আল্লাহ জানে ওদের নিয়ত কে আমি জানি না হয়তো নিয়ত ভালো হতে হবে হয়তো মন চাই যে খালাস একবার হ্যাঁ কিন্তু যদি নিয়ত হয় উঠ বলবে অমুক কুট দিয়েছে এইবার ঠিক না গরুটি দিল তার দাম হচ্ছে এক লক্ষ ২৫ হাজার গিয়ে দেখুন কি অবস্থা ধনীরা কি করে আপনি ব্যাংকে যাবেন দেখবেন কি অবস্থা কিন্তু গরিবদেরকে কি দেয় যদি দিয়ে দেয় জাগাতে টাকা আবার খুঁটা দেয় আল্লাহ কবুল করবে আর যদি আল্লাহর সন্তুষ্টি না হয় সব ইজত বাড়াবার জন্য তাহলে কবুল হবে এরপর বলছেন নিশ্চয় সায়নি বলতে দুঃশন শত্রু তোমার দুশ্মনীত লেজকাটা বলা হয় ওই লেজকাটা সাপকে বলে আবতার লেজকাটা আল্লাহ রসুন বলছেন তোমার দুশ্মনী লেজ কেন আগে বলেছিলাম এই সুরানুনেছেন আর এই হচ্ছে আরেকটা সাধারণত আল্লাহর ইসলামের তাই না মক্কি জিন্দিগিতে যখন কা আসেন তখন মক্কার মুশিক বলল ও ছেড়ে দাও আটকোনা মানুষ ওর বাচ্চা বাচ্চা চা যা আছে ছেলে শুনতার তো সব মারা গেছে আর কি চিন্তা ও বস কিছুদিন এরকম বক বক করবে তারপর কিছু নেই এরকম কিছু মানুষ বলে কিনা আপনি নিয়ত যদি খালিস ভাবে করেন হ্যাঁ তাহলে আপনার এই আমল জিন্দা থাকবে ইনশাল্লাহ কোন মানুষ আছে এরকম বলে এ আলিমটা মারা গেছে আলিম ও খালাস এখন আর নাই তুমি কি রকম মনে করো যদি তুমি এই আমল করে থাকো এই আলিম যদি পরে গোটা এলাকায় হয়তো কোরআনার অনুসারী হয়ে যেতে পারিনি তাই মোহাম্মদ রসুল ইসলাম যখন মক্কা থেকে হিজত করে আসলেন মোদিনা কয়জন লোক মক্কার অধিবাসী মুসলমান ছিল ঠিক না আর যারা ছিলেন সবাই তোমার চলে এসেছেন কিন্তু তাই তুমি বলো না যদি কোন একটা আলিম চলে যায় হ্যাঁ হয়েছে আমি এখানে আমি আমার প্রতি বলি এখানে অনেকদিন আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ শুকুর জানি আর কতদিন থাকবো না থাকবো ওটা আমার কাছে না আচ্ছা অন্যদিকে উপরে থাকবো না নিচে থাকবো কে জানে আমরা জানি কোন সময় কারা কিন্তু কিছু কিছু দুঃখার বিরোধী থাকতে পারে যদি বলে আমি চলে যেত ভালো আমি ছুটে গেলে ভালো দরজা কম হবে একটা কথা বললাম কিন্তু রব্বল আলমিন্তু এরকম না তিনি তার সুন্নক জিন্দা রাখবেন এই সেন্টার যদি থাকে আরো লোক আসবে আর এখানে আমার বাংলাদশগুলি বেশিরভাগ ছাত্রদের মাধ্যমে সম্পাদিত হচ্ছে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কয়জনকে নিয়ে আসি কে নিয়ে আসে আপনাদেরকে আল্লাহ নিয়ে আসেন কার মাধ্যমে আপনাদের পর্যন্ত দাওত পৌঁছাচ্ছে ওকে নিয়ে আর চিন্তা ভাবনা করতে নেই রবীন্দন বললেন আল্লাহ রসুন কিনা কেয়ামতের পরেও থাকবে সুমাহ আল্লাহ তাই আবু নাম আছে আবুল আহমের নাম আছে আরো যেসব মুশ্রিকরা বড় বড় সহি করেছে আবুল আহাবকে তো এখন পর্যন্ত আমরা সবসময় বলে থাকি আল্লাহ বলি আল্লাহকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও কেমত পর্যন্ত মুসলমান রায় ঈশ্বর পাঠ করতে থাকবে সোহান আল্লাহ কিন্তু মাহ্মদাহ ইসলামের কথা আসলেই আমরা মুসলমানরা কত কোটি মুসলমান বুঝে কিন্তু ওই আমার দেশের ব্লগার কথিত নাস্তিক ব্লগার ওদের কত বাদ দিন যারা নবী করিম সোল্লা ইজ্জত জেনে নবিয়ে করিম সোল্লা ইসলামকে ইজ্জত না ওরা মানুষই না গাজা থেকে খারাপ এইসব নাস্তিকরা যারা আল্লাহ রসুন সাল্লাই ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আপনার একমত নবী করিম সাহায্যকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে ওরা মুসলমান না কে ফের নবী করিম সোহাইকে নিয়ে যারা বিদ্রুপ করে ওরা গাদা থেকে খারাপ শুহর থেকেও খারাপ شكر بچه تكو خراب شتنا ميتا <تصفيق> قرآن كريم درشتت رب العالمين بلت اي را چتش بات جنتر بنتو بران ايد تكو آرون نکرشتو شمس تو کافر رای نکرشتو اي را آرون نکرشتو اي در كتانائي صدران انا تو انیک یہودی نصار روئے امون تیامی احانے پیچی انیک ہندو مشرق محمد رسول الله صلو اللہ علیہ وسلم شمپر کے ایک تا نبندو لکے সে বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওই ব্যক্তি যে আরব নিয়েছিল। আর তার নাম হচ্ছে বই সংক্ষিপ্তাকারে ওইটা আমি এখানেই পড়েছিলাম অনেক পূর্বে সুবাহান আর ওই সব নাস্তিক রায় এসে আল্লাহ রসুন সোল্ল বিরুদ্ধে কথা বলে এরা হচ্ছে আল্লাহ নবীর দুঃশন আল্লাহর দুঃশ্মন আমাদের দুঃশ্মন সাধারণত অসলিম কিন্তু ভালো এদেরও দু সমস্ত এদের নাম নিশান থাকবে না আল্লাহর রসুন ইসলাম ইজ্জত বাড়বেই বাড়বে আমি তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি আল্লাহ তুমি মদরকে হৃদয় দোসারফিক দান করো তোমার নবী করিমসমের ইতে আমাদেরকে নবাহকে সমানোরফিক দাও আর তারা চলার তোফিক দাও আল্লাহ তুমি রবনিয়া হসন আত হসনিল আদা বন্না পকড়াও করো মজরুম দেলি রাষ্ট্র হফাজত করো মুসলমানদের হফাজত করো বর মুসলমানদের হেফাজত করো আল্লাহ মুসলমানদের হেফাজত আল্লাহ বরমার মুসলমানদের হেফাজত যদি মুসলিম বাংলাদেশের মুসলমানদের যদি এরকম হয় উপস্থিত সময় তাহলে বরমার মুসলমানদের কি অবস্থা হচ্ছে তাই সবাই দোয়া করবেন এখনো তারা মুজলু মুজলুমের জুলুমের উপর জুলুম যেটা ওইটা হচ্ছে বর্তমানে ওখানে আমাদের আমার রাষ্ট্রের কাছেই যদি আমরা প্রকৃত মুসলমান হতাম তাহলে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতাম আমরা ঠিক না ঠিক আমি আর সেদিকে যাব না না হলে এরকম কোন একটি ঘটনার কারণে বিরুদ্ধে করেছেন বলে তার প্রমাণ রয়েছে। মদিনাতেই এরকম আছে কিন্তু তুমি কোথায় মুসলমান নাম হচ্ছে মুসলমান কাজ কিন্তু মুসলমানের না তাই মুসলমান হওয়ার চেষ্টা করি অমুক আর তুমুক বলব না সবার আগে কোরআন এবং সন্না আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও তোমার মুসলমানদের জন্য আপনারা মাঝে দোয়া করবেন তাহা দোয়া করবেন না আপনি যদি বিপদে পড়েন সবসময় আল্লাহকে দেখেন তাই না এরা যে মুসলমান তাদের যদি চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয় কি অবস্থা হবে যদি মুসলমান হয় আর মুসলমান নাই কোনো অসুবিধা নেই ইন আলিল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين